সবুজ বীরযোদ্ধা অনেক কাল আগে কেপলান রাজ্যে রাজত্ব করত রাজা ডাস্টার রাজা ডাস্টারের একমাত্র মেয়ে নাম রেচেল আর জগতের সবচেয়ে প্রিয় ছিল তার এই মেয়ে যারাই তাকে দেখেছে ভেবেছে সে বড় হয়ে তার মার মতো সুন্দরী ও মহানুভব হবে তার মা তার জন্মের সময় মারা যায় রাজকন্যা রেচেলের খুব মায়ের কথা মনে হতো আর রাজা সেটা জানত মেয়ের জন্যে তারও খুব খারাপ লাগত কী হলো একবার রাজপ্রাসাদের পাশেই থাকতে এলো এক অত্যন্ত বিদুষী মহিলা শ্রীমতী ট্রেশ আর তার ছোট্ট মেয়ে ভন্টা ওয়ন্টা আর রাজকন্যা রেচেল সমবয়সী রাজকন্যা রেচেল আর ওয়নটা খুব বন্ধু হয়ে গেল আর শ্রীমতী ট্রিশ বেশিরভাগ সময়ই প্রাসাদে থাকে দুই বান্ধবীর খেয়াল রাখে তারা যখন খেলে শ্রীমতী ট্রিশের রাজকন্যার প্রতি খুব মায়া আর খুব ভালো ব্যবহার করে সে রাজকন্যা রেচেল আর ভন্টা একসাথে খেলতে খেলতে বড় হয়ে উঠল রাজকন্যার জীবনে সব ঠিকই চলছে কিন্তু একদিন যখন সে প্রাসাদের উদ্যানে পায় চেরি করছে শ্রীমতী কোথাও যাবার জন্য তৈরি হয়ে সেখানে এলো আপনি কোথায় যাচ্ছেন তোমাকে বিদায় জানাতে এসেছি এখন তোমাকে ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব সে কি আর কবে ফিরে আসবেন কোনদিনও আমি না একটাই উপায় আছে কিন্তু সেটা অসম্ভব ব্যাপার একটা কোনো কিছুই অসম্ভব নয় আমাকে বলুন আর আমি দেখবো যেন সেটা হয় তোমার বাবা যদি আমাকে রানি করেন তাহলে থাকতে পারি ছেড়ে দিন সব ঠিক হয়ে যাবে রাজকন্যা আমি চাই তুমি শ্রীমতী ট্রিসকে বিয়ে করো যদি না করো তাহলে সে চলে যাবে তাহলে আবার আমি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হব। বাবা ওনাকে বিয়ে করো আমি ওনাকে খুব ভালোবাসি এই কথা শুনে রাজা ডাস্টার দমে গেলেন কারণ ওই ভদ্রমহিলাকে সে পছন্দ করে না তাই বিয়ে করার প্রশ্নই নেই কিন্তু সে মৃত্যুর সময় রানীকে কথা দিয়েছিল যে মেয়ে যা বলবে সে সব সময় তাই করবে আমি ওনাকে বিয়ে করতে চাই না মা কিন্তু এতে যদি তুমি সত্যি সত্যিই খুশি হও তাহলে আমি রাজি রাজকন্যা রেচেল খুব খুশি অনেক ধন্যবাদ বাবা তুমি খুব ভালো কিছু দিনের মধ্যেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল কিন্তু এত আনন্দ উৎসব সত্ত্বেও রাজা বিমর্ষ কারণ সে নিশ্চিত যে এই বিয়ের ফল কিছুতেই ভালো হতে পারে না আর ঠিক তাই হলো কিছুদিনের মধ্যেই নতুন রানীর রাজকন্যার প্রতি ব্যবহার একেবারে বদলে গেল তার প্রতি হিংসা কারণ তার নিজের মেয়ে নয় রাজকনায় সিংহাসনে বসবে তার আসল রং বেরিয়ে পড়ল রাজকন্যাকে দিন রাত সে গঞ্জনা দেয় আর তার সাথে দুর্ব্যবহার করে খুব সুন্দর পোশাক এটা আমি চাই রাজকনার প্রতি রানীর ব্যবহার দুঃসহ হয়ে উঠল রাজকন্যা আর সহ্য করতে পারছে না দিন তার মন খারাপ থাকে নিজের ঘরে একা একা বসে কাঁদে প্রাণীর যে প্রিয় মেয়ের এই কষ্ট দেখে রাজা আর সহ্য করতে পারে না ঠিক করে রদের মাঝে দ্বীপে তার জন্য একটা বানিয়ে এই যে এটা একদম তোমার নিজের এখানে থেকে দূরে শান্তিতে থাকবে শোনো তোমার যা মন চাইবে করবে আমি শুধু খেয়াল রাখবো যাতে তোমার শতমা এখানে না আসতে পারে অনেক ধন্যবাদ বাবা কথা দাও রোজ তুমি আমাকে দেখতে আসবে এই তোমার না বললেও হবে মা রাজকন্যা বাবাকে জড়িয়ে ধরল বেশ কিছুদিন শান্তিতে কাটল আর সে যেন আরো সুন্দর হয়েছে একদিন রাজ্য থেকে রাজা জ্ঞানী গুনি বীরেদের সভায় যাবার আমন্ত্রণ জানাতে রাজা ডাস্টার আমন্ত্রণ গ্রহণ করলো। যাবার আগে মেয়ের কাছে বিদায় চাইতে গেল সোনা আমি জ্ঞানী গুনি বীরদের এক সভায় যাচ্ছি সেখানে অনেক দোকানপাট বসবে তোমার মতো রাজকন্যা জন্যে তুমি বলো ওখান থেকে তোমার জন্য কি আনবো আমি আমার কিচ্ছু চাই না বাবা কিন্তু আমার হয়ে সবুজ বীরযোদ্ধাকে অভিবাদন জানিও তুমি নিশ্চয়ই শোনা আমি জানাবো রাজা ডাস্টার কোনোদিন সবুজ বীরযোদ্ধার কথা শোনেনি কিন্তু প্রশ্ন করার সময় ছিল না তাই কথা দিয়ে সে ঘোড়ায় চেপে চলে গেল যাবার পথে সবাইকে জিজ্ঞেস করল সবুজ বীরযোদ্ধার কথা তুমি কি সবুজ বীর সব সময় উত্তর পেত না রাজা ডাস্টার ভাবল যে তার মেয়ের সবুজ বীরযোদ্ধার অস্তিত্ব নিয়ে কোনো ভুল হয়েছে কিন্তু খারাপ লাগছিল যে এই প্রথমবার মেয়ে তাকে এমন কিছু করতে বলল যা সে করতে পারল না এই চিন্তা করতে করতে সে খেয়াল করল না যে তার ঘোড়া দিকে চলেছে সে আমি আমার পথ হারিয়েছি বলতে পারো আমি কোথায় আছি আপনি এখন সবুজ বীরযোদ্ধার জঙ্গলে আছে। রাজা ডাস্টার তো খুব খুশি এই সবুজ বীরযোদ্ধা থাকে কোথায় ও এখান থেকে খুব একটা দূরে নয় লোকটি তাকে পথ বলে দিল রাজা তাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল অবশেষে সুন্দর এক উদ্যানের মাঝে তৈরি অপূর্ব এক দুর্গের সামনে পৌঁছল বাগানের শীত পাথরের ফোয়ারা সেই ফোয়ার পাশে বসে আছে এক সুপুরুষ যুবক যার মাথা থেকে পা পর্যন্ত সবুজ রঙের আভরণে ঢাকা রাজা ডাস্টার তার দিকে এগিয়ে গেল আপনি নিশ্চয় হ্যাঁ সবাই তো তাই বলেই ডাকে কারণ আমি সবসময় সবুজ পোশাক কিন্তু আমার হলো ইউজিন। আমি দেখা পেয়ে সত্যি খুশি হয়েছি আর আমি জ্ঞানীগুণীদের একটি সভায় যাচ্ছিলাম যেখানে ওনারা আসবেন কিন্তু আমি আমার পথ হারিয়েছি আপনার প্রাসাদ খুঁজতে গিয়ে আমার কাছে আপনি কেন এসেছেন তো আমি আমার মেয়ের অভিবাদন জানাতে এসেছি আপনাকে রাজা ডাস্টার কৃতজ্ঞ হয়ে তার নিমন্ত্রণ গ্রহণ করলো। পরের দিন সকালে যখন রাজা ডাস্টার ফেরার জন্য তৈরি হয়েছে রাজপুত্র ইহুচেন তাকে একটা গয়নার বাক্স দিল মহারাজ দয়া করে এই উপহার মেয়ের রাজা রাজপুত্রকে আশীর্বাদ করল আর কথা দিল যে এই উপহার মেয়ের কাছে পৌঁছে দেবে এই বলে সে বেরিয়ে পড়লো দুর্গে পৌঁছতেই রাজকন্যা রেচেল তার কাছে ছুটে এলো আমি বারবার স্বপ্নে দেখেছি বাবা আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না ঠিক আছে তুমি যা চাইবে তাই হবে সোনা রাজকন্যাসে ফেলল সেও যখন রাজকন্যাকে দেখল চিনতে পারল যে এই রাজকন্যাকেই সে স্বপ্নে দেখে আর সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাবও দিল তুমি কি আমাকে বিয়ে করবে রাজকন্না হেসে সম্মতি কাছে গোপন করতে হবে নয়তো সে সব কিছু ভেজতে দেবে তুমি যা বলবে কিন্তু তোমাকে ছেড়ে বেশি দিন আমি থাকতে পারবো না বিয়ের দিন অবধি রোজ তোমার সঙ্গে দেখা করব খুব ভোরে আসবো আর অন্ধকার হলি চলে যাব তাহলে তোমার শতমা আমাদের কথা কখনোই জানতে পারবে না পরের কয়েকদিন রাজপুত্র ইউজিন রোজ রাজকন্যার কাছে আসে দুজনে দুর্গের বাগানে ঘুরে বেড়ায় জানে যে শতমা তাদের সেখানে দেখতে পাবে না একদিন একটি মেয়ে রদের পাশ দিয়ে যাবার সময় দেখে রাজপুত্র নৌকো করে রাজকন্যা দুর্গের দিকে যাচ্ছে আর সেখানে রাজকন্যা তার জন্যে অপেক্ষা করছে সে রানীকে গিয়ে সব বলে দিল রানী খুব রেগে গেল পরের দিন খুব ভরে রানী রদের পাশে মন্ত্রপুত জলের একটা বোতল নিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে রইল রাজপুত্র ইউজিন রোজকার মতো এসে রাজকন্যা রেচেলের সঙ্গে সারা দিন থাকল তারপর ফেরার জন্যে নৌকোতে গিয়ে বসল জানত না যে রানী নৌকোর দ্বারে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়েছে সে নৌকো বেয়ে চলল কি গরম তার হাতের পাতায় সেই জল লেগে গেল রাজপুত্র তার কপালের ঘাম মুছতেই সেই জল চামড়ার সঙ্গে মিশে গিয়ে তার শরীর সবুজ বর্ণের হয়ে গেল রাজপুত্র ইউজিন তার প্রাসাদে পৌঁছে খুব অসুস্থ হয়ে পড়ল এরপর কয়েকদিন রাজকনার রেচেল রাজপুত্র ইউজিনের পথ চেয়ে রইল কিন্তু সে এলো না কারণ সে খুবই অসুস্থ शे ओ, कोनो शे पाशे लागलो। पाखी, पाशे, डाले बस लो तुम राजपुत्र खूब असुस्थ तुम्हारे बना समय দেশের রাজা তোমাকে পাঠিয়েছে তাহলে একমাত্র তোমাকে রাজপুত্রের কাছে যেতে দেবে আর তুমি যদি সেই হলুদ ভেষজ থেকে একটা সুপ বানিয়ে নিয়ে যাও আর সেটা রাজকুমারকে খাওয়ালেই রাজকুমার সুস্থ হয়ে উঠবে বুঝলে পরের দিন রাজকন্যা রিচেল নার্সের পোশাক পরে ভোরবেলাতেই হলুদ ভেষজ নিয়ে বেরিয়ে পড়ল পাখি তাকে প্রাসাদের রাস্তা দেখে আগে আগে উড়ে চলল প্রাসাদে পৌঁছেই রাজকন্যা বিশ্বাসী পুরনো বৃদ্ধা নার্সের কাছে গেল ম্যাডাম আমার নাম ফিওনা আমাকে দেশের রাজা পাঠিয়েছেন রাজপুত্রকে সুস্থ করতে কি করে করব যেখানে দেশের সেরা ডাক্তাররাও পাচ্ছে না ওই মন্ত্রপুত জল খুবই মারাত্মক আর খুবই কষ্ট হচ্ছে বলতে যে রাজপুত্রকে খুব ব্যাপার। ও কিন্তু আমি আমার রাজপুত্র সুস্থ হয়ে যাবে আর তোমাকে কেন বিশ্বাস করব বলো দেখি আর কি কোনো উপায় আছে আপনার বৃদ্ধা নার্স ভাবল চেষ্টা করেই দেখা যাক সে রাজি হয়ে গেল ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো সুপ বানিয়ে রাজপুত্রের কাছে যাও রাজকন্যা রেচেল নিজের হাতে রাজপুত্রকে স্যুপ খাইয়ে দিল পুরো স্যুপ খাওয়ানো হয়ে গেলে সে ঘরের বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগল রাজপুত্র ইউজিন ঘামতে শুরু করলো আর কয়েক মুহূর্তের মধ্যে পুরো সুস্থ হয়ে গেল সে যখন চোখ খুলল রাজকন্যা রেচেল একজন যুবতী নার্সকে এক বাটি স্যুপ দিয়ে ঘরে পাঠালো। তুমি কে তোমার বানানো কি বলতে হবে আমি খুবই দুঃখিত তোমার এই ইচ্ছে আমি পূরণ করতে পারবো না কারণ জগতের সেরা সুন্দরীকে আমি আমার মন দিয়ে রেখেছি সে তার দ্বীপের দুর্গে আমার অপেক্ষায় আছে এই কথা শুনে রাজকন্যা ছুটে রাজপুত্রের ঘরে এলো আর তাকে জড়িয়ে ধরল নার্স মেয়েটি হেসে ঘর ছেড়ে চলে গেল রাজপুত্র তাকে দেখে খুব খুশি হল কিন্তু কিছুই বুঝতে পারল না এসব হচ্ছে রাজকন্যা রেচেল তাকে সব বলল আর কিভাবে তার সতমা মন্ত্রপুত জল ছিটিয়ে তাকে অসুস্থ করে দিয়েছিল সে কথাও এটা জেনে আমি খুব খুশি যে তুমি আমাকে বাঁচিয়েছ তুমি সুস্থ আর কিচ্ছু চাই না আমার দুজন দুজনের হাত ধরে আলিঙ্গন করল খুব জাঁক জমক করে তাদের বিয়ে হয়ে গেল রাজা ডাস্টার মেয়েকে খুশি দেখে খুব আনন্দ পেল আর অন্যদিকে রানী আর তার মেয়ে তাদের রাজা রাজ্য থেকে দূর করে দিল কোনোদিন তারা আর সে রাজ্যে পা দেয়নি রাজপুত্র ইউজিন আর রাজকন্যা রেচেল সেই দ্বীপের দুর্গে বাস করতে লাগলো আর রাজা ডাস্টারকে রাজ সাহায্য করত প্রজারা এখন ভীষণ খুশি